السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين نبينا محمد وعلى اله واصحابه اجمعين اما بعد সম্মানিত দর্শকবৃন্দ আমরা আলোচনা করেছিলাম ইমাম আবু জাফর তুহাবী اعتقاد اهل السنه والجماعه اهل سنت والجماعت الرقدار বর্ণনা এক کتابটির একটি অংশ নি যেখানে আমাদের ইমাম নবী রাসূলদের কিছু বৈশিষ্ট্য বর্ণনা করেছিলেন সেখানে আলোচনার ধারাবাহিকতা এসেছিলাম যে নবী রাসুলগণকে আল্লাহ তকমের নিদর্শন দিয়েছেন যেগুলো মাধ্যমে তখনকার সময় যাদের কাছে তারা প্রেরিত হয়েছিলেন তারা সেগুলো দেখে ইমার এনেছিল আমাদের নবী মহম্মদ রসুল উল্লাহ সাল্লামও সেরকম নিদর্শন প্রাপ্ত হয়েছিলেন এবং তিনি নিদর্শন নিয়ে এসেছিলেন এর আগে আমরা অন্যান্য নবীদের আলোচনা করেছি তাদেরকে আল্লাহ তালা কি কি বিশেষ নিদর্শন দিয়েছেন কোরআন এবং হারিসে যা এসেছে সেগুলো আমরা বিস্তারিত তথ্য তুলে ধরেছি সেগুলো এখন আজকে আমরা আলোচনা করবো ইশা আজকে আমাদের আলোচ্য বিষয়ে আমাদের নবী মোহাম্মদ রাসুল্লাহামকে আল্লাহ যে সমস্ত নিদর্শন দিয়ে আমাদের কাছে পাঠিয়েছেন এবং যে নিদর্শনগুলো আমাদের জন্য কেয়ামত পর্যন্ত অবশিষ্ট থাকবে এবং যার খবর কখন থাকবে অথবা যার কথা আমাদেরকে এসেছে কোরআন এবং সুনায় সেগুলো আমরা নবীর নিদর্শন হিসেবে গ্রহণ করে থাকি এখানে কয়েকটি জিনিস আমাদের জানা দরকার প্রথমত কোরআন এবং সুন্যায় কোথাও মর্যাদা বলা হয়নি আমাদের দেশে অনেকেই বা আমাদের সমস্ত কিতাব যারা মোতাকাল তাদের কিতাবে দেখা যায় যে নবীর মোরজেদা মর্যেজা শব্দটি উল্লেখ করা আসলে ঠিক নয় এই জন্য যে মোরজেদা হচ্ছে অপারক করে দেয়া এটা তো একটি মাত্র নবতির নিদর্শন শুধু অপারক করে দেয়া নয় নব কোরআন এবং সুনায় নবতের জন্য যে শব্দটি ব্যবহৃত হয়েছে তা হচ্ছে আয়া বা নিদর্শন ব্যবহার করা হয়েছে আয়া বোরহান এবং তিনটি শব্দ বেশি ব্যবহৃত হয়েছে কোরআন কারিমা আল্লাহ যেমন বলেছেন عندما موسى عليه الصلاة والسلام أبوان حارون عليه الصلاة والسلام تذيب دو جنك الله تعالى بلين فأتياه تمر جاو فراونا لكسه فقولا تمر دو جن بلو له فقولا اور تد فراونا لك بلو إنا رسول ربك عمر دو جنه الله فقوته رسول فأرسل معنى بني اسرائيل عمدر كي بني اسرائيل كي شاتح ديته دين ولا توعذبهم تذيب كي شاتح ديونا قد جئنا كبه آيات من ربك عمر তোমা রবের পক্ষ থেকে নিদর্শন নিয়ে এসেছি এখানে আতাদের মৃত্যুর পরে ইন্দা আয়াদের মধ্যে রয়েছে নিদর্শন নিঃসন্দেহে নিদর্শন মৃত্যুর পর জীবিত করার মধ্যে রয়েছে তাহলে বোঝা গেল যে কোরআন এবং সুনার মধ্যে বা আসছে কোথাও কোথাও আসছে বা কোথাও আসছে নিদর্শন কোথাও আসছে বোরহান এভাবে আল্লাহ তালা আয়া বোরহান এগুলি ব্যবহার করেছেন কোথাও আসেনি। যারা ব্যবহার করেছে তারা এর কারণ কি কারণ হচ্ছে আসলে যে এগুলিকে তারা হিসেবে হিসাবে একটা মাত্র জিনিসের সীমাবদ্ধ রেখেছে এই জন্য তাদের অনেককে দেখা যায় জিজ্ঞাসা করা যদি জিজ্ঞাসা করা হয় মর্যাদা কি তারা বলবে যে আমরুন খার কোন আদা যে অভ্যাসের বিপরীত অভ্যাসের বাইরে যা ঘটে যায় সেটাই হচ্ছে মর্যাদা এবং তারা বলে থাকে মাকরম্বিত দিয়ে যেটা চ্যালেঞ্জ এর সাথে যুক্ত হতে হবে এবং সালমন আল এবং তার বিপরীত কেউ কিছু আনতে সমর্থ হতে হবে না এবং তার বিপরীত করার মতো এরকম কিছু থাকতে পারবে না এজন্য তাদের অনেকে আবার কেউ কেউ এর সাথে সংযুক্ত করে যে এটা হতে হবে তাদের রেসালতের সাথে সম্পৃক্ত দাবিদার দাবির সাথে সম্পৃক্ত হতে হবে এই জাতীয় শর্তগুলো তারা দিয়ে থাকে আসলে কি এই জাতীয় শর্তগুলি গ্রহণযোগ্য কি না বরং এই জাতির শর্তটি কখনো গ্রহণযোগ্য না বরং নবুয়ত এবং রেসালতের জন্য নিদর্শন শব্দটি সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট কারণ যেই কোনো নিদর্শন যে কোনো প্রমাণ যে কোনো বরহান দলিল দিয়ে যখনই আসবে যা দেখলে তখন সঙ্গে ইমারান তো সেটাই হচ্ছে সেটাই হচ্ছে নবীদের নবীতের প্রমাণবার স্বীকৃতি স্বরূপ সেখানে মোরজা শব্দটি আসার কোন প্রয়োজনীয়তা নেই এবং সেটা আসবেও না আমরা এটা ইনশাল্লাহ সেটা ব্যবহার করবো না এর কয়েকটি কারণ আমরা এখানে উল্লেখ করব প্রথম কারণ হচ্ছে এটা যে আল্লাহ এবং আল্লাহতালা এবং তার রসুল উল্লেখ করেননি বরং তিনি আল্লাহ করেছেন আয়া কোথাও ব্যবহার করছেন বোরহান কখনো ব্যবহার করেছেন বা না সুতরাং এর মধ্যে আমাদের সীমাবদ্ধ থাকব দ্বিতীয় কারণ হচ্ছে কোরআন এবং সুন্না কোথাও বলা হয়নি যে নবতের দাবি তার সাথে সম্পৃক্ত থাকতে হবে আসলে কোন নবী যখন আসেন তিনি যখন চলেও যান তার এই যে সমস্ত নির্দেশন সেগুলি পড়ে থাকে পরবর্তীদের কাছে কিন্তু নবত্বের দাবিটা নবী সরাসরি পেশ করতে পারে না তাহলে নবত্বের দাবির যে শর্ত লাগানো হয়েছে এটা শুদ্ধ নয় মহতাকালীন বেশি আশা এবং মাথুরি দিয়ে শর্তটা দিয়ে ভুল করেছে এবং নবীত্বের সঠিক নবত্বের সঠিক মর্যাদা সঠিকভাবে তারা উপলব্ধি করতে পারেনি আল্লাহর পক্ষ থেকে নব তুমি সঠিক যে মান যে সঠিক যে সম্মান সেটাকে তারা উপলব্ধি করতে পারেনি তৃতীয় যে কারণে আমরা ব্যবহার করবো না তা হচ্ছে তারা মনে করে থাকে যে মরজার জন্য তাদের মরজার জন্য জন্য থাকা কোনো চ্যালেঞ্জের বিষয়টি আছে অপারক করে দেওয়ার বিষয়টি কিন্তু আল্লাহ তালা যে সমস্ত নিদর্শন দিয়েছেন নবী মর রাসুলদের দ্বারা যে সমস্ত নিদর্শন তাদের উম্মদের কাছে পেশ করেছে সেখানে কোন চ্যালেঞ্জের বিষয়টি ছিল না সুতরাং এই চ্যালেঞ্জই বাস্তব বিরোধী কারণ অনেক জায়গাতেই দেখা গেছে নবী করেন করেছেন কোন চ্যালেঞ্জ করেনি তারা প্রমাণ দেখিয়েছেন যা দেখলে প্রমাণটা দেখলেই তারা ইমান আনতে প্রমাণ দেখার কারণে তারা বুঝত যে এটা সত্যবাদী সত্যবাদী নবীরা তারা যেটা তারা সত্যবাদী নবীদের দাবি সত্য তারা নবী এবং রাসুল হিসেবে আসত বোঝা যেত সেটাই নিদর্শন হতো সেখানে আবার চ্যালেঞ্জের কোন প্রয়োজন নেই সুতরাং যারা নবী এবং রাসুলদের আয়াত নিদর্শনগুলো চ্যালেঞ্জ হতো চ্যালেঞ্জমূলক হতে হবে এরকম শর্ত দিয়েছেন তা কখনো বিশুদ্ধ নয় अनुरूप भाव तम्बर जो कारण मर्जा शब्द व्यवहार करी से तरह क्यों क्यों मन অভ্যাসের বিপরীত সাধারণ অভ্যাসের বিপরীত কাজ হতে হবে সাধারণ অভ্যাসের বিপরীত কাজ হওয়া আসলে সম্ভব নয় এই সাধারণ সব জায়গায় সাধারণত যেটা সেটাই যে নবী এবং রাসুলদের নিদর্শন হয়ে যাবে বা সেটাই মর্যাদা হয়ে যাবে কথাটি এরকম নয় কারণ অভ্যাসের বিপরীত অনেক কিছু সংগঠিত হয় অনেক কিছুই সংগঠিত সেখানে অবশ্যই তিনি যে সত্যবাদী তিনি যে সঠিক কাজ করেছেন সেগুলির সাথে মিলে থাকতে হবে এবং সেগুলো এই সাধারণ অবস্থার বিপরীত হলে এবং সেটা স্থায়িত্ব আছে কি না বা সেটা কিছুক্ষণ ভেলকি দেখা সেখানে এই জাতীয় কিছু শর্ত সেখানে থাকতে হবে শুধুমাত্র অভ্যাসের বিপরীত ঘটালেই কেউ নবী এবং রাসুল হয়ে যাবে এমন কোনো দাবি করতে পারে না সুতরাং শর্ত দেওয়া শুদ্ধ নয় তাহলে আমরা বুঝতে পারছি যে নবীর আসুলগণের যে সঠিক নবীর রাসুলগণের যে নবীতের প্রমাণ সেটাকে কখনো মরজা বলে মর্যাদা বলে আমরা কখনো মর্যাদা বলে সম্বোধন করতে পারি না যে এগুলো মর্যাদা না বা এগুলো হচ্ছে আয়া আয় নিদর্শন সেগুলো হচ্ছে বাইয় না বাইয়ন অর্থ প্রমাণ সেগুলো হচ্ছে বোরহান হচ্ছে দলিল তাহলে বোঝা গেল দলিল প্রমাণ নিদর্শন এগুলি আমরা বলব কিন্তু মর্যাদার শব্দটি আমরা ব্যবহার করব না কারণ মর্যাদার শব্দটি বললে আল্লাহ এবং তার আল্লাহ আল্লাহর পক্ষ থেকে তার রসুলদের দেওয়া যে সমস্ত নিদর্শন রয়েছে সেগুলোকে খাটো করা হয় এবং সুনির্দিষ্ট গণ্ডির ভিতরে সীমাবদ্ধ করা হতে চব্বের প্রমাণের অনেক অনেক অনেক বেশি আছে নবুতের প্রমাণ এই জন্য আমাদের ইমামগঞ্জ বেশিরভাগ সময়ে এই মর্যাদা ব্যবহার না করে তার ব্যবহার করেছেন দালা নবু ব্যবহার করেছেন সেটা ব্যবহার করা যেতে পারে অথবা যদি আয়াত আয়াতুলামিয়া নবীদের নিদর্শন সেটা হবে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট কারণ भूमिकारबी मोहम्मद सोल्ला निर्देशन आल्ला তার নবুতে প্রমাণ হিসেবে সেগুলি আলোচনা করতে আমরা এখন সচেষ্ট হব তার মধ্যে আমরা প্রথমে উল্লেখ করবো যে আল্লাহ তালা প্রত্যেক নবীকেই কিছু না কিছু নিদর্শন দিয়েছেন আমাদের নবী মোহাম্মদকে সবচেয়ে বড় নিদর্শনগুলো দিয়েছেন এবং বেশি নিদর্শন দিয়েছেন এবং সবচেয়ে সুস্পষ্ট এবং স্থায়ী নিদর্শনগুলি দিয়েছেন বড় বেশি সুস্পষ্ট এবং স্থায়ী এই নিদর্শনগুলি আমাদের নবী মোহাম্মদ আসলামকে দিয়েছেন পর্যন্ত যত মানুষ আসবে সবার জন্য সেগুলি নিদর্শন হিসেবে থাকবে যাতে করে তিনি যাতে করে তারপরে যেহেতু আর কোনো নবী আসবেন না এবং তারপরে নবী রাসুল কেউ আসবেন না সেহেতু সেগুলি যেন সেই তার নবীতে প্রমাণ যেন চিরস্থায়ী হয় এটাই আল্লাহ চেয়েছেন এই জন্য তিনি সবচেয়ে বেশি বেশি নিদর্শন আমাদের নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহসাল্লামকে দিয়েছেন এই জন্য ইমাম শাফি রহমতুল্লাহ বলেন মা আতল্লাহ নবীন মা আতা আল্লাহ তাল্লাহ মহম্মদ সাল্লাহ আসসালামকে যত নিদর্শন দিয়েছেন অন্য কোনো নবীকে তত নিদর্শন দেননি ফকিল জীবিত করার নিদেশনীকে সাফি রহমতুল্লাহ বলেন হানিন আল জাজাই তোমরা তো মৃত মানুষকে জীবিত করার কথা বলছো অথচ মহম্মদ সাল্লাহামকে আল্লাহ তালা এমন একটা নির্দেশ দিয়েছেন সেটা মৃত একটি কাঠ তিনিালাম নবী ছিলেন এবং সে তার এই প্রমাণ ঈসা আলাহামের মৃত মানুষ জীবিত করার চেয়ে কোন অংশই কম নয় ঈসা আলাহিসাল্লাম মৃত মানুষকে জীবিত আমাদের নবী মোহাম্মদের যে নির্দেশনের মধ্যে একটি হচ্ছে যে মৃত গাছকে মৃত গাছকে তিনি জীবিত করতে সমর্থ হয়েছেন কান্নাকাটি করেছিলেন এবং তার শব্দ সবাই শুনেছে সে প্রমাণ আমাদের কাছে সুস্পষ্ট হিসাবে রয়েছে মোহাম্মদ ইসলামের মরজিদার সংখ্যা কি বয়স বা তার নিদর্শন অনুবতির উপর নিদর্শনের সংখ্যা গণে শেষ করা যাবে না কোনো কোন ইমাম বলেছেন যে বারোশের অধিক তার নিদর্শন রয়েছে বারোশের অধিক তার নিদর্শন রয়েছে ইমাম বাইহাকি তার মাতখালে বর্ণনা করেন যে হাজারের উপরে হানাভিদের মধ্যে ইমাম জাহিদি তিনি বলেন যে আল্লাহ তালা তার নবীকে হাজারের মতো নিদর্শন দিয়েছেন কোন কোন বর্ণনায় আসে তিন হাজারের মতো নিদর্শন দিয়েছেন যেগুলি প্রমাণ করে যে আল্লাহ তালা তার নবীকে এই নিদর্শনগুলো দিয়ে সম্মান করেছেন এবং কেমন পর্যন্ত সেগুলি অবশ্যই থাকবে যত মানুষ আসবে কাছে সেগুলি প্রমাণ হিসাবে স্পষ্ট করে উপস্থিত করা যাবে তাদের অনেকে সেগুলি একত্রিত করেছেন তর মধ্যে ইমাম আবু নাইম এবং ইমাম ভাই হাকির রহমতুল্লাহ আল্লাহ তার কিতাবে তাদের কিতাবে সেগুলো উল্লেখ করেছেন আমরা এখানে বেশ কিছু নিদর্শন উল্লেখ করব তবে সেগুলো শুধু এগুলি সীমাবদ্ধ এটা বলার জন্য ব্যাপক যেগুলো সাধারণত এগুলিকে আমরা যে সমস্ত নিদর্শন রয়েছে সেগুলিকে আমরা বিভিন্ন ভাগে বিভক্ত করে কিছু নমুনা হিসেবে উল্লেখ করবো কোরআনে কারিম আল্লাহ তোরান কারিম আল্লাহ তালা বলেছেন সানুরিম আয়া তিন আফাকান পুসিম হত্যা রহমান তার নিদর্শন সমূহ প্রান্ত দেশে দেখাবেন এবং মানুষের নিজের মধ্যে দেখাবেন দুই জায়গায় মানুষ সাধারণত হয় মানুষের সৃষ্টি মানুষের সৃষ্টি নিজের মধ্যে অথবা সৃষ্টির বাইরে দুই জায়গাতে আল্লাহ তালা এমন নিদর্শন দেখাবেন যা প্রমাণ করবে যে আন্না হক যে হক এই কোরআন হক হকআন হক কোরআন হচ্ছে স্থায়ী নিদর্শন তাকে এমন পর্যন্ত প্রত্যেকটি মানুষের কাছে মহম্মদ মহম্মদ রাসুল্লাহ সাল আলাম তিনি যে নবী ও রাসুল ছিলেন তা প্রমাণ করে দেখাবে তা প্রমাণ করে দেখাবে এই এই আমাদের যদি আমরা সেগুলিকে সুল্লা সাল্লা আল্লাহ আল্লাহ থেকে যে সমস্ত নির্দেশন পেয়েছেন সেগুলিকে আমরা যদি কোন ভাগ করে দেই এইভাবে বলতে পারি যে বিভিন্ন সকে বিভক্ত করিতে এভাবে বলতে পারি আল্লাহ তালা তার নবী মোহাম্মদ সাল্লাহিস্লাম যে সমস্ত নির্দেশন দিয়েছেন তার মধ্যে সবচেয়ে বড় নিদর্শন হচ্ছে কোরআনে করিম সবচেয়ে বড় নির্দেশন হচ্ছে কোরআন করিম এর এর বাইরে আরো যে সমস্ত মৌলিক নিদর্শন দিয়েছেন সেগুলো আমরা বলবো যে বিশারাক পূর্ববতী নবীদের কিতাবে যে সমস্ত সুসংবাদ আমাদের নবী মোহাম্মদ এসেছে সেগুলো প্রমাণ করে যে আমাদের নবী হক এবং সত্য দ্বিতীয় যে জিনিস তৃতীয় যে জিনিস আগমনের আগে বিভিন্ন বিভিন্ন লোক যে সমস্ত ভবিষ্যৎবাণী করেছেন যে এটা হবে এটা হবে এটা হবে এই যে সেগুলি প্রমাণ করে যে মহম্মদ সাল্লাহ আসালাম নবী ছিলাম রাসুল ছিলাম সেগুলি বিভিন্ন কিতাবে লিপিবদ্ধ করা হয়েছে চতুর্থ যে নিদর্শন সেটা হচ্ছে আল্লাহ তালা বিভিন্ন নবীর মুখে এমন এমন কিছু সংবাদ দিয়েছেন যেগুলো পরবর্তী সময়ে সত্য হিসাবে দেখা দিয়েছে এমন পরবর্তী সত্য হিসাবে প্রমাণিত হয়েছে এর বাইরে রসোল্লাহ সাল্লাম হাত দিয়ে এমন কিছু কর্মকাণ্ড সংগঠিত হয়েছে যেগুলো প্রমাণ করছে যে রসোল্লা সত্য নবী ছিলেন অনেক কিছু অনেক কিছু নিদর্শন তার হাদিয়া দিয়ে আল্লাহ তারা দেখিয়ে দিয়েছেন ষষ্ঠ যে জিনিস এটা হচ্ছে আল্লাহ তার নবীকে এমন চরিত্র দিয়ে দিয়েছেন যে চরিত্র প্রমাণ করে যে নবী ছিলেন সপ্তম যে বড় যে হচ্ছে নিদর্শন তাঁর চলাফেরা জীবনযাত্রা এবং তার যে সমস্ত নিয়ম কারণ তিনি শিখিয়ে দিয়েছেন সেগুলো তার শরীয়তের মাধ্যমে প্রমাণ করে দিলেন যে এইগুলি সবই হচ্ছে নবীয়তের নিদর্শন নবীয়তের প্রমাণ যার মতো করে কোনো কিছু কেউ কোনোদিন আনয়ন করতে পারবে না আমরা এই বিষয়গুলো আল্লাহ আমাদের নবী মোহাম্মদ সাল্লা বি তুলে ধরেছেন তিনি বলেছেন পূর্ববর্তী কিতাবে এই নবী কথা উল্লেখ পাওয়া যায় কোরানের কারিমা আল্লাহ বলেছেন যদি পূর্ববর্তী কিতাবে সেটা না পাওয়া যায় অর্থ হচ্ছে তারা সেটাকে বিকৃত করে ফেলেছে অথবা সেটাকে ভিন্ন রূপ দান করেছে যাতে মানুষ বুঝতে না পারে কিন্তু আমাদের কুরান যেহেতু হক সেখানে উল্লেখ করা হয়েছে পূর্ববর্তী কিতাব সমূহে আমি যারা অনুসরণ করে রাসুল নবী উম্মি তিনটি শব্দ গুণ এখানে উল্লেখ করা হয়েছেন যারা উম্মি নবী রাসুলের অনুসরণ করে রসুল্লাহাম কখনো কোন প্রাতিষ্ঠানিক পড়ালেখা করেনা এই জন্য তাকে কোন প্রাতিষ্ঠানিক শিক্ষিত বলা যাবে না এই জন্য উম্মি বলা হয়ে থাকে সেটা উম্মি নবী যিনি কোন লেখা লেখা জানতে লেখা পড়া জানতে না বাইরে কোন লেখপড়া জানতেন না আল্লাহালা তাকে যা জানিয়েছেন সেটা ছাড়া আল তিনি নবী সেন রাসুল সেন যারা এই নবী রাসুল ওমি তিন গুণে গুণান্বিত ব্যক্তির অনুসরণ করে যার কথা ইয়েজিদিও নহ টুতিল যার কথা তারা পায় লিখিত তাদের কিতাবের মধ্যে তাওরাত ইনজিলের মধ্যে তারা লিখিত পায় তারা এটাও পায় তাদের কিতাবের মধ্যে তিনি কি কাজ করেন সেটা তাদেরকে নিষেধ করেন ওই ইউহারুল তৈব তিনি তাদের জন্য পবিত্র জিনিসগুলো হালাল করে দেন ওই ইউহার মালুল খাবায় খবির জিনিসগুলো যা অপবিত্র সেগুলো তাদের জন্য হারাম করে দেন ও ইয়াদ আনহুম ইসলাম তাদের উপরে উপস্থিত সমস্ত সেগুলি তাদের বিপদগুলো যে সমস্ত বাধা সেগুলি তাদেরকে সেগুলো দূর করে দেন ও আল্লাহ আল্লাহ আল্লা কান্ত আলহিম তাদের উপর সমস্ত জিনিস তাদের বিপদের জন্য তাদের উপর যে সমস্ত সমস্ত চাপিয়ে দেওয়া যে সমস্ত বিপদ ছিল চাপিয়ে দেওয়া যে সমস্ত আজাদ ছিল সেগুলিকে তিনি সরিয়ে দেন সেটা অনুসরণ করবে তারাই সফল কাম আমরা ইনশাল্লাহ এ বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করব প্রথমে এটাই আমাদের বলা উদ্দেশ্য যে আল্লাহ তালা পূর্ববর্তী কিতাব আমাদের নবী মোহাম্মদ সাল্লা सलान्न निर्देशन उल्लेख करुण से उल्लेख आमाण कर যে এই গুনাগুণের এই গুনাগুন সম্পন্ন ব্যক্তি একমাত্র মাহমুদ রাসুল্লাহ এবং সেই কারণে সেটাই প্রমাণ করছে যে আমাদের নবী সত্যিকার হক এবং হক এবং সত্য নবী ও রাসুল ছিলেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সর্বশেষ নবী ও রাসুল ছিলেন এ বিষয়ে ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে কোরআন আয়াত এবং পূর্ববর্তী কিতাবের বিভিন্ন তথ্য ধরে রসুল্লাহ হাদিস থেকেও নিয়ে এসে এগুলো আলোচনা করব ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ